আবু হুরাই রাহ রাহাল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত কাহতান গোত্র হতে এমন এক ব্যক্তির আগমন না হবে যে মানুষ তার লাঠির সাহায্যে পরিচালিত করবে